সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ আলমিন সমস্ত সৃষ্টির এবং আল্লাহ রবুল আলমিন সমস্ত সৃষ্টির সমস্ত খবর তার আরো সাজিমের ওপর থেকেই রাখেন এবং তাদের যাবতীয় প্রয়োজন পুরা করে থাকে তিনি আমাদের অসংখ্যের উপর যার মাধ্যমে আল্লাহ রবুল্লা সম্পর্কে আমরা জানতে পেরেছি আজ বারৈ জমাদ চোদ্দশো বিয়াল্লিশ সিজিটি মোতাবেক সাতাইশে ডিসেম্বর দুই ধারাবাহিক আলোচনা আমাদের নাজাদ প্রাপ্ত দলের আকিদ পর্বনমর উনত্রিশ বিষয়বস্তু গত সপ্তাহের শেষ দিকে যে বিষয়টিতে আমরা গিয়ে থেমেছিলাম কিছু আলোচনা করে তা ছিল আল্লাহ আলমিনের একটি গুণবাচক নাম আল আলী ও আলিউল আজি যেমন আয়াতুল কুরসির শেষে রয়েছে আর আল্লা রে নাম হচ্ছে তো এখান থেকে এই গুণবাচক নাম থেকে বা সেফাতি নাম থেকে বা গুণ আল্লা রানীচের নিম্নের বা আসফলের বিপরীত হচ্ছে আহ আল্লাহ রবুল আলমী যে সু উচ্চ সুমাহান তার নাম হচ্ছে আল আলী তার নাম হচ্ছে আল আলা এই আল্লাহর সুউচ্চ উচ্চ হওয়া বা সুমহান হওয়াটা কোন দিক থেকে তিনটি দিক বা তিনটি প্রকরণ বর্ণনা করা হয়েছিল একটি হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের অলু আল ফৌক ইয়া আল্লাহর সমস্ত সৃষ্টির ওপরে মানে ওপরে সমস্ত সৃষ্টির ওপরে এবং সমস্ত সৃষ্টির উর্ধ্বে সমস্ত সৃষ্টি থেকে তিনি পৃথক ছিল তার বিরুদ্ধে কেউ প্রতিরোধকারী অথবা প্রতিদ্বন্দ্বী কেউ নেই কোনো শক্তি নেই কোনো সৃষ্টি নেই সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে যায় আল্লাহ এক সামনে আলের একবারে অসহায় তবে আল্লাহ যে সীমিত স্বাধীনতা দিয়েছেন সেটাতেই মানুষ প্রতারণার শিকার যে কত না শক্তিশালী হয়েছে অথচ হোলেখালিন ও দফা সবচাইতে চালাক বুদ্ধিমান চতুর্থ সৃষ্টি আল্লাহবুল্লা আলমিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাও অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহবুল্লা আদেশ নিষেধের সামনে সৃষ্টিগত আদেশ নিষেধ বিধানগত আদেশ নিষেধ এটা করো এটা করিও না ভালো কাজ করো মন্দের কাছে যেও না মন্দ কথা বলিও না এই ক্ষেত্রে খুব বাহাদুরি দেখাচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ যখন সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে অসুস্থ করতে চাইলে কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না মহামারী দিতে চাইলে কোনো শক্তি এই মহামারী দূর করতে পারছে না আল্লাহ রব্বুল আলমিন শোক দিতে চাইলে কেউ সুখ নিয়ে আসতে পারে না বা আনন্দ নিয়ে আসতে পারে না আর আল্লাহ যাকে আনন্দিত করেন যাকে আল্লাহ ওপরে ওঠান তাকে কেউ নিচে নামাতে পারে না এই যে আল্লাহ রব্ল সৃষ্টিগত বিষয়গুলি আল্লাহ যা করেন ক্ষেত্রে আল্লাহ রব আলমিন অপ্রতিদ্বন্দ্বী অপতিরোধ আল্লাহ যা চান তাই করে থাকেন এই অর্থেও আল্লাহ সু উচ্চ সমহার তৃতীয় হচ্ছে হলু তার সানের দিক থেকে সত্তাগত দিক থেকে সানের দিক থেকে আল্লাহ রব্ুল আলমিন তার যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে এবং সেগুলি পরিপূর্ণ রয়েছে সমস্ত সব দিক থেকে আল্লাহ সু উচ্চ সমূহ প্রতিটি সৃষ্টির মধ্যে কিছু কিছু যে ভালো গুণগুলি রয়েছে সেগুলি একবারে সীমিত আকারে আর সেটা ক্ষণিকের আল্লা ইচ্ছাধীন এবং সেটা অসম্পূর্ণ সেটা ত্রুটি যুক্ত অখান্ত আল্লাহর সমস্ত ত্রুটি ঘাটতি তিনটি দিক আল্লাহ রবুল আলমিনের অলু অর্থাৎ সুউচ্চ সুমহান হওয়ার তার একটি প্রথম দিকটি নিয়ে আজকের বিষয়বস্তু তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সু হওয়ার প্রথম দিক অলুবুল ফৌক এর দলিলিম থেকে বেশ কিছু আয়াত এবং তারপর কিতাব আল্লাহ রব আলিনের অলু ফৌক ওপরে সু উচ্চ থাকার বা ওপরে সমস্ত সৃষ্টির ওপরে উর্ধে এই দিক থেকে তারপরে সুস্পষ্ট অনেক দলিল রয়েছে অসংখ্য দলিল রয়েছে যা গণনার বাইরে যা আয়ত্তের বাইরে অনেক রেজ একটি দুটি পাঁচটি দশটি নয় কোরআন কেরিমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অর্থ বুঝে তাহিল আর এর মধ্যে এই নামগুলি এবং এইরকম নামের অর্থ যেগুলি বহন করে অর্থাৎ আল আল আলা আজাহির আল কাহির আল যে গত সপ্তাহে আয়াতগুলি পড়ে পড়ে শুনিয়েছিলাম আলা ও দলিল এছাড়াও দলিল হচ্ছে আরিন আল্লাহ সেই সত্ত্বে যিনি ছয় দিনে আকাশ সমুহ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন হুমাস্তাওয়া আল্লাহ অতপর আরো সে তিনি উঠেছেন বা সম হয়েছেন তিন সুরের আদের আয়াত নম্বর এক সুরা তহার আয় নম্বর পাঁচ সুরায় ফুল আয় নম্বর উনষাট সুরায় সাজদার আয়াত নম্বর চার এবং সুরে হাদিদের আয়াত নম্বর চার এই সাতটি জায়গায় স্তা মানে আলাহা ওপরে উঠেছেন জি থাকা বা ওপরে উঠা আর এটা মানুষের প্রকৃতি মানুষের প্রকৃতি এটা যে রবকে যখন একজন মহিন বান্ধা ডাকে জি সে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকলে যখন আল্লাহকে ডাকে মনটা ওপরের দিকে যায় হাতটা ওপরের দিকে উঠে এটা হচ্ছে মানুষের ফিতর আলমী সুরাতের আট নম্বর ষোলো সতেরো তোমরা কি নির্ভীক হয়ে গেছ সেই সত্তা হতে যিনি আকাশে রয়েছেন আলি আলার আকাশের ওপরে যিনি রয়েছেন সেই সত্তা থেকে সেই ধারাত থেকে তোমরা কি নির্ভীক হয়ে গেছো মানে কোনো ভয় করো না কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই আল্লাহকে বলে তাহলে যে আল্লাহকে বলি আল্লাহ সতর্ক সাবধান করছেন মানব জাতিকে তোমরা কি কোন ভয় করনা সেই সত্তাকে তিনি আল্লাহ আল্লাহ আকাশের উপর রয়েছেন তা আসমানের উপর রয়েছেন আর দুটি আয়াত রয়েছে ষোলো এবং সাজন আয়াত সোলামের এইরকমই আল্লাহ রবানীন তারা ভয় করে তাদের প্রতিপালক পঞ্চাশ আল্লাহ রব্বুল আলমিনের বন্দার ফোন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ করে মালায়িকা যে বান্দা অনুগত বান্দা চড়ে উঠে আল কালে মোতাই ভালো কথাগুলি পাক পবিত্র ভালো কথাগুলি ভালো কথা যত ভালো কথা হইতে পারে সেটা কোরআন করিমের আহাত আয়াত হইতে পারে রসুল্লা হিনের কথা কথা সেগুলি এ এছাড়াও একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ভালো কথাবার্তার বিনিময় করে হ্যাঁ কুশল বিনিময় করে সেগুলি হচ্ছে আজকালের মধ্যে ভালো কথা যেগুলির দ্বারা মানুষ যেসব কথার দ্বারা মানুষ সন্তুষ্ট হয় খুশি হয় কষ্ট পাই না জি বল আমাল সালে ইয়ার এবং ভালো আমল ভালো কাজ নেক আমল ইয়ার ফাহু তাকে উন্নীত করে ওপরে উঠায় ভালো কথাগুলি আল্লাহর কাছে ওপরে যায় মানে আল্লাহ হয় এলেই তার দিকে আর চড়ানো হয় চড়ানো হয় কোন দিকে কোথায় হয় ওপর দিকে হয় তাহলে আল্লাহর রব্বরের কোথায় রয়েছেন এলেই তার দিকে যখন উঠানো হয়তো তিনি ওপরে আর মানুষ তার সাথে সাথে ভালো কথার সাথে সাথে ভালো আমল যখন করে সেটা আরো উন্নীত হয় বেশি তার মর্যাদা এবং তার মূল্য আরো বেশি মিলে যে মানে ওপরে উঠা ও সিঁড়ি চড়া ওরুহ এলেই হে এবং রুহ রু আলাম তিনিও তার কাছে রুহ মানে মানুষের আত্মা করা যেতে পারে যখন মানুষের মৃত্যু ঘটে তখন এই রুহ জমিন থেকে আকাশের দিকে উঠানো হয় আর মমিন বান্দা যারা তাদের রুহ দরজা তাদের জন্য পক্ষান্তরে অসৎ ব্যক্তি যারা পাপিষ্ট কাফের মুশরিক এবং যারা আহ বিভ্রান্ত পাপে জীবন কাটিয়েছে হারাম জীবন যাপন করেছি সেগুলি ছাড় দিয়ে ফেলে দেয় আর গুলি একবার পাতালে সিজ্জিনে চলে যায় এই মর্মে যে হাদিস গুলি রয়েছে সেগুলি এখানে পেশ করা যেতে পারে খবর আজাব এবং মৃত্যুর পরে যে অবস্থা হয় প্রতিটি মানুষের সে সম্পর্কে তো আল্লাহর কাছে ফেরেস তারা চড়ে আর চড়ে ওপর দিকেছি তারপরে সুরেশ সাজদার আহমার পাঁচে রয়েছে ওদা বরুল আমরা মিনা তিনি সমস্ত কাজে নিয়ন্ত্রণ করেন আকাশ থেকে জমিন পর্যন্ত আকাশ থেকে আল্লাহ রব আকাশের ওপরে রয়েছেন সেখান থেকে জমিন পর্যন্ত যত কিছু রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ করেন করে মানে নিয়ন্ত্রণ করা তো সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী উত্থান পতনের ভালো মন্দের বৃষ্টি অনাবৃষ্টি হ্যাঁ সুখ দুঃখ শান্তি অশান্তি জি সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রবুল আলমিন হায়াতম সুস্থতা অসুস্থতা সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রবুল কিন্তু যারা সিরকি আকিদদের লোক তারা মনে করে যে বড় বড় আল্লাহর গোস কুতুব রয়েছে আল্লাহর বন্দারা রয়েছে অলিয়া উলিয়া রয়েছে তারা পৃথিবী কে ধারণ করে আছে পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করে থাকে বড় একটি কুফুল এবং সিরকি আকিদা যে আকিদা বিশ্বাসী এই যদি ভ্রান্ত সিরকি ধারণা কেউ রাখে তাহলে ইসলাম থেকে বহিষ্কৃত ইয়াঈসা ইন্সা আলি সালাম ইসা আলি ইসালামকে আল্লাহ যখন উঠিয়ে নিলেন ইয়াহুদ ইসাল কবল থেকে রক্ষা করার জন্য ইয়াহুদিরাত মনে করলো যে আমরা তো হত্যা করে দিয়েছি আর খ্রিস্টান মূর্খরাও মনে করলো যে ঈশা আলামকে তো সুলে চড়িয়ে দেওয়া হয়েছে আর সুলে চড়িয়ে দেওয়ার মাধ্যমে যখন যত খ্রিস্টান জগৎ আছে সবার পাপের মোচন হয়ে গেছে আমরা এখন ইচ্ছা মতো করি যখন এই শুলে চড়ার মাধ্যমেই তিনি এই বলিদানের মাধ্যমে যানকে উৎসর্গ করে সুলের মাধ্যমে উৎসর্গ করে আমাদের মুক্তির পথ বেরিয়েছে সুতরাং এই শুলই হচ্ছে তারা এই দিলের পূজা শুরু আল্লাহিক আমি তোমাকে গ্রহণ করব বা মৃত্যু দান করবো কেমতের আগে যখন আবার আসবেন তখন তিনি মৃত্যু আহ বরণ করবেন এবং আল্লাহ তাকে অফাত দেবেন মৃত্যু দান করবেন মানে এবং আমার দিকে তোমাকে উঠিয়ে নেবো আর উঠিয়ে না ওপর দিকে হয় সুতরাং আল্লাহ রবুল্লা আলমী ওপরে রয়েছেন ওগাই রাজা কাছে এছাড়া অনেক আয়াত রয়েছে এখন বলছেন লেখো মা দলিল থেকে হাদিস থেকে এর দলিল কিছু দলিল বলবেন কি অর্থাৎ আমাদের উচ্চ সুমহান হওয়া অলু একটা দিক হচ্ছে অলুর ফৌথিয়া যে তিনি ওপরে রয়েছেন সমস্ত সৃষ্টির এর দলিল আয়াত থেকে অনেকগুলি আয়াত এখন হাদিস থেকে আমরা জানতে চাই বেশ কিছু হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন যে অংশটুকু শুধু দলিল সে অংশটুকু নিয়ে এসছেন একটি হাদিসে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে বলছেন আদিল্লা তু হুসা এর দলিল আল্লাহ যে সমস্ত সৃষ্টির ওপরে অলুুল ফৌকি আল্লাহর জন্য আহ সাব্যস্ত স্বীকৃত এটা অনেক অসংখ্য দলিল তারা প্রমাণিত আদিল্লা তহমিনা সন্না হাদিসের দলিল অনেক রয়েছে তার মধ্যে বহু বচন ওয়াইল বলে আরবরা পাহাড়ি ছাগলকে যে সব ছাগলকে পাহাড়ি ছাগলের বলে তৈ সুল জিবাল পাহাড় পর্বতে যে সব গুলি জীবন যাপন করে আর সেগুলির বড় বড় সিং থাকে বলেছে যে সেই হরিণের মতো সিং রয়েছে তো এই আউ আলের হাদিস এই আউ আলে হাদিস খুব প্রসিদ্ধ হাদিস যে হাদিসের একটা অংশ রয়েছে শেষ দিকে ওয়াল ওয়াল্লা এর ওপরে আল্লাহ আরশ রয়েছে আর আল্লাহ তোমরা যে অবস্থায় রয়েছ তোমাদের সব কিছু তিনি জানছেন তিনি তোমাদের সম্পর্কে সম্মানী এই হাদিস মুসনাদ আহমদের রয়েছে এবং তিনি রয়েছে আবু দায় রয়েছে এভিনে মাজাই রয়েছে হাদিস এই নিয়ে বড় মত রয়েছে কিন্তু শক্তিশালী মত হচ্ছে যেমন ইভিনেতা ইমার রহমতুল্লাহ আলী তার বিশিষ্ট ছাত্র ইমামতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন এই জন্য ক্ষেত্রে এই হাদিসটি পেশ করে থাকেন লেখকও আর সেই কথার উপরে বিশ্বাসী যে হাদিসটি সহিব হাসান সেই জন্য হাদিস থেকে এখানে দলিল হিসাবে পেশ করেছে কিন্তু অন্য অন্য রা আল্লা আলবা নীর ছাড়াও অনেক আইনবায় তার পূর্বে এই হাদিসটিকে জয়ীফ বলেছেন হাদিস সহি এই মর্মে যে হাদিস রয়েছে পাঁচটি হাদিস রয়েছে টোটাল পাঁচটি হাদিস রয়েছে সবগুলি জয়ীফ সবগুলি সুতরাং আমরা একটি আখিদার বিষয়ে প্রমাণ করার জন্য জয়ীফ হাদিসের আহ মুখাপেক্ষি নই যে হাদিসটি রসুল আদৌ বলেছেন কি না যখন আর তাতে একমাত্র যারা তালেব এলিম তারা যারা অতিরিক্ত জানতে চাইবেন তারা এই সম্পর্কে সাধারণ মানুষের তেমন ফায়দা নেই যথেষ্ট হাদিস সেই হাদিসে রয়েছে এতে রয়েছে যে এই জমিনের ওপর সাত আসমান রয়েছে আর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্বের কথা রয়েছে আর সাত আসমানের উপর আপনার বাহার সাগর রয়েছে আর সাগরের তারপরে এই আপনার পাহাড়ি ছাগল রয়েছে সেটা ওই ধরনের কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সে বিশাল সৃষ্টি আর তার ওপরে রয়েছে আল্লাহ রব আলমিন আরো এই এইভাবে যে হাদিসটি এসেছে কিন্তু হাদিস নয় আল্লাহ আনা এখন ছাড়া আমাদের কাছে অনেক দলিল হয়েছে সুতরাং যে হাদিসটি আমরা আমরা বর্ণনা করব না বর্ণনা উচিত লেখক যেহেতু নিয়ে এসছেন সেই এখানে আমি তার অনুবাদ করলাম এবং পেশ করলাম দ্বিতীয় হাদিস খন্দকের যুদ্ধে যে পরীক্ষা খনেরুদি গোত্র যে চরম বিশ্বাসঘাতকতা করেছিল তারা মদিনার ভিতরে থেকে অথচ মুসলিমদের সাথে তাদের শান্তি চুক্তি এবং সন্ধি ছিল তারপরও তারা চুক্তি ভঙ্গ করে করে তারা কাফেরদের সাথে মিশে গেছিল এবং তারা মুসলিমদের সর্বনাশ করার জন্য তারা কুচক্রান্ত করেছিল আহ তাদের ক্ষেত্রে আল্লাহ কঠোর শাস্তি করেছিলেন ছিল সেই অনুযায়ী পক্ষ থেকে ওহি ওহী মাধ্যমে ফায়সালা না করে তারা চেয়েছিল ইহুদিরা যে আমাদের মিত্র গোত্রের মানুষ সাদবিন মজ সুতরাং সাদ বিন মজকে আমরা বিচারক হিসাবে আমরা মেনে নিতে চাই সাহ যেটা ফায়সলা করবো সেটাই আমাদের অপরাধের পানিশমেন্টের ক্ষেত্রে তো তাদের শাস্তি দেওয়া হয়েছিল যারা সাবালক তাদের হত্যা করা হয়েছিল নারী শিশুদেরকে বন্দী বানানো সবচেয়ে এছাড়া ছিল বনুনাজির তাদেরও শাস্তি হয়েছে আহ তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হয়েছে বা নৌকায় তাদের এদের শাস্তি গুলো তোর মুখ ছিল এই তিনটি গোত ছিল মদিনা ইয়াহুদিদের আহ সবগুলিকে মদিনা থেকে নিঃসন্দেহে তুমি এই ইহুদি কোরাইজাদের ক্ষেত্রে যে বিচার ফায়সলা করেছ সেই ফায়সালাটি হচ্ছে বেহকমিল মালেক প্রত্যেক হত্যা করতে হবে আহ কয়েকশো তাদের সঙ্গে সাতশোর কাছাকাছি তাদের সংখ্যা ছিল আহ তো অল্লাহ আলম আহ তো তাদের ক্ষেত্রে যে ফায়সলা এটি আল্লাহর ফায়সালার অনুকূলে এই কথা বলছিলাম এখানে যে বিষয়টি আমাদের দেখাবো সেটা হচ্ছে মিন ফস আর আল্লাহ রবী ফার উপর থেকে আল্লাহ রবীন্দ্রের ওপরে আল্লাহ বিরাজমান না আর সব কিছুতেই বিরাজমান না এগুলো কুফরিয়া আর আল্লাহ রব আলমীর হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিনের যে সিফাত গুলি রয়েছে কোরআন আমরা যেইভাবে বলা হয়েছে সেইভাবে বলতে হবে আরো বিস্তারিত ইনশাল্লাহ বিষয়গুলি আলোচনা আসবে এই হাদিসটি রয়েছে সহিব খালিদ আবু সহিদ হুদে আল্লাহন বর্ণিত এছাড়া মুসন আহমেদ রয়েছে তারপরে তারপরে হাদিস হচ্ছে একটি বালিকা দাসটিকে বলেছে আর ইমানের পরীক্ষা আল্লাহ কোথায় বলতো আলা ওই মেয়েটি বলেছিল ফিসা মায় তিনি তো আকাশে কালা তারপরে রসোর জিজ্ঞেস করেছিলেন এখানে সংক্ষেপ করে হয়েছে যে মানা না আমি কে বলো দেখি আনতা রসুল্লাহ আপনি আল্লাহ রসুল আল্লাহর প্রিয় তো তখন রসুল্লাহ বলেছিলেন আহ একে ওর মনীবকে বলেছিলেন তুমি একে স্বাধীন করে দাফাই মমেনা কারণ এ হচ্ছে মমিনে মমিন দাস ইমানদার ইমানের পরীক্ষার জন্য দুটি প্রশ্ন আল্লাহ সম্পর্কে আর রসুর শুন আল্লাহকে চেনে কিনা এবং রাসোয়াল্লা সাহা সাল্লামকে চেনা কেনায় মানে কিনা আল্লাহ কোথায় একটি উত্তর আল্লাহ আকাশ আমাদের দেশের যারা বিরাটপন্থী গুমরা তারা বলে যে আরে আরে ইমাঞ্চলের যাবে যদি জিজ্ঞেস আল্লাহ কোথায় এটা প্রশ্নই করা যাবে কত গুমরা গুমরা অথচ স্বয়ং প্রশ্ন করেছেন সাহি মুসলিমের হাদি সাহি সাহি মুসলিমে রয়েছে তাহলে জানতে হবে যে আল্লাহ কোথায় জানি না এটা বলা চলবে না আর সর্বত বিরাজমান ইটা বলা চল দুটি ঘটনায় ওয়াহাদিস মেয়েরাজের মেরাজের ঘটনা হয়েছিল আরে যারা আল্লাহরা তারাও বলছে যে আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছিল যেটি অসাধারণ ঘটনা আর মেয়েরাজ হয়েছিল মক্কাতুল মোকার থেকে প্রথম বাইতুল মক্কা পর্যন্ত আর তারপরে সেখান থেকে এটা তো কোরআনিক প্রথম আয়সালাম আকসা মসজিদ আকসা পর্যন্ত আর তারপরে নৈশ ভ্রমণ যে হয়েছিল উর্ধ জগতে সেটা উপর দিকে সাত আসমানের উপর নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি আসমানে গিয়ে দরজা খোলা হয়েছে ফেরে সারা দরজা করেছেন খুলতে বলা হয়েছে হ্যাঁ কে আপনি কে আপনার সাথে কে ইত্যাদি মেরাজের হারিস আপনাদের জানা রয়েছে আর যার জানা নেই বিস্তারিত জানতে চাইলে আপনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পারে মেয়েরাজ কোন দিকে যদি আল্লাহ সর্বতর বিরাজমান আল্লাহর কাছে কোন দিকে নিয়ে যাওয়া দিকে তাহলে বুঝা গেল যে আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে সাত আস মানে এই মেয়েরাজের হাদিস জি অনেকগুলি হাদিসের কিতাব রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবল্লা বুহারি এগুলো তো পাবেন যেখানে পাঁচ অক্টর সালাদর করা হয়েছিলাম এইরকম তারা ডিউটি করার জন্য আসে পালা দুইবার শিফ্ট পরিবর্তন হয় শিফট হয় একবার আসরে একবার ফজরে এই মনে মেয়ে জেহাদি সরিজিফির মালায়কা তুমি বিল্লাইকা তুমি হে মুসলিম বা হে মানুষ তোমাদের মাঝে পালা কর্মে ফেরেস তারা দিনে একবার আসেন একবার রাতে আসরে আর আর ফজরে হন যারা ফজর থেকে আসর বাজার ডিউটি করছে ওরাও আছে আর আসরে ডিউটি করার জন্য আসর ফজর পর্যন্ত তারাও এসে জমা হয়েছে জি আবার ফজর ওই রকমটা হয় যারা চলে যাবে তারাও থাকে আর যারা আসছে নতুন ডিউটি করার জন্য দিনে তারাও থাকে এরা যাই কোথায় বলছেন অতপর তারা ওপরে উঠে চড়ে আর চড়ে এখান মেয়েরাজ তারা চরে আল্লাহিন তোমাদের সাথে যারা রাত কাটিয়েছে ফায়াস আলহম রবহম অতপর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে কোথায় চলো ওপর দিকে গেল তারা বোঝা গেল আল্লাহ উপরে আছেন আল্লাহ আল্লাহ তখন জিজ্ঞেস করেন্লা সব জানছেন যে কে কোথায় কি করল কে সাল করলো কে মসজিদ করেন আল্লাহ জিজ্ঞেস করেন এটা আরেকটা শক্ত প্রমাণ আমাদের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ তার অসীম জ্ঞানের ভিত্তিতে তো চূড়ান্ত ফেসলা করেছে জান্নার জাহান নামের যে এ ভালো মন্দ কিন্তু আর অজুহাত থেকে যেহেতু আমি এই কাজ করিনি আমি এরকমটা ছিলাম না আমি তো এই রেকর্ডের সাথে ফেরিস্তাদের রেকর্ড আর তার সাথে সাথে হাত অঙ্গ সাক্ষী এখন সাক্ষী আপনার পক্ষে করতে চাইছেন না বিপক্ষে করতে চাইছেন চিন্তাটা করি যাই কথা লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করি আল্লাহ জিজ্ঞাসা করেন সম্পর্কে বলেন তারা আতে না তাদেরকে ছেড়ে আসলাম সলাত অবস্থায় আর তাদের যখন গিয়েছিলাম তখনও তারা মসজিদের সলাতে ফজরও ছিল আসর ছিল এই ফজর এবং আসরের সলাতের গুরুত্ব অপরিসীম জি এই হাদিসো সে বখারি মুসলিম না সাহিত্য রয়েছে এবং মুসলিম রয়েছে এছাড়া হাদিসের বলছেন তাম কাসা বিন যেই ব্যক্তি একটা খেজুর পরিমাণ খেজুর সমান সাদকা করবে একটা খেজুর হালাল উপার্জন থেকে কিন্তু হালাল হইতে হবে হারাল লাগলে টাকা খরচ কাজ হবে না দান করে জাকাত দেয় এটা আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহর কাছে কবুল হয় এবং চড়েও তাহলে এই নেক আমল গুলি আল্লাহর কাছে চড়ে তাহলে বোঝা গেল যে চড়া উপরের দিকে হয় আল্লাহ উপরে রয়েছেন এ হাদিসবরি মুসলিম এবং মোসনাদ আহমদের অভ্য সব ফাইসলা হয় আকাশে তোমাদের বহু আয়াত তোমাদের আকাশে রয়েছে ওখান থেকে আল্লাহর বাণীর সামনে অনগত হি পাখা গুলিকে ঝাড়েন পাখা গুলিকে ঝাড়ে যেমন দেখেন যে পাখি মাঝে মাঝে ডানা ঝাড়া দেয় ঝনকার হয় কোন শৃংখলের সেকলের সেকল যদি থাকে আর শেকলকে যদি আপনি বাড়ি দেন পাথরের উপর তো ঝন যে ঝনকার হয় বা ঝনঝন করে আওয়াজ ওইরকম আওয়াজ তো এই হাদিস ও রস আলী রয়েছে তারপরে বলছেন এছাড়াও অনেক যে আল্লাহ যে আল্লাহকে যে বান্দা আল্লাহ বিশ্বাস করে মুশরেক ও আল্লাহকে বিশ্বাস করে মাজার পুজারি এমন কি হিন্দুরা আপনারা যারা হিন্দুদের সাথে কথা বলেছেন হিন্দুরা অনেকবার উপরওয়ালা তাহলে বুঝা গেল যে আল্লাহ উপরে হিন্দুর প্রকৃতি তো আছে আল্লাহ আল্লাহরে ওপর আলো বলতে তারা দুর্গা বুঝাই নাই ওপর বলতে সরস্বতী বুঝাই নাই অন্য কোন দেবদেবী বুঝাই না তারা কাফের মুশ্রে যারা কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তির পূজা করত তারাও বলতো হ্যাঁ যে আল্লাহ উপরে এটা যুগ যুগ ধরে মানুষ একমাত্র মূল ভেদ নাস্তিক ছাড়া যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয় আর এদের প্রকৃতি এটা হচ্ছে প্রকৃতি বিরোধী এই জন্য পৃথিবীতে নাস্তিকদের কোনো দেশ নেই মুসলিমদের অনেক দেশ আছে কাফেরদের অনেক দেশ আছে কিন্তু নাস্তিকদের কোন একটা দেশ নেই জি এটা নাস্তিকরা অস্বীকার করছে যে তাদের তলায় পায়ের তলা মাটি তারা চিল্লাক না কেন আর যতই তারা মুনাফিকি করুক না কেন কিন্তু নাস্তিকতা এলহাত আল্লাহর অস্তিত্বকে একেবারে অস্বীকার করা বা একমাত্র জাহেমিয়া ফিরকা আল্লাহ রবুল আলমিনের আহ যে সেফাদ গুলি রয়েছে গুণাবলী সেগুলিকে অস্বীকার করেছে সেগুলিকে তারা নিষ্ক্রিয় করেছে তারা তা তিলে বিশ্বাসী এবং এই জাহামিয়া ফিরকার যে তাদের প্রথম গুরু তার নাম ছিল জাহাম বিন এই জন্য নাম হচ্ছে জাহামিয়া সে তার বিদাত এই বিদাত প্রচার শুরু করে তরমুজ ইমাম তিরমিজির শহরে ইমাম তিরমিজির শহরে তরমুজে এবং ওকাতাহ সালাম বিন আহওয়াজ সালাম বিন আহওয়াজ কোন গভর্নর বামির ছিলেন যিনি মরো সেখানে একশো সেই ব্যক্তির যে প্রসিদ্ধ মত ছিল গুমরাহিদ ছিল সেটি ছিল তাতেরুল আসমা সে আল্লাহর নাম এবং গুণাবলী সবগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া বেফিয়াহা না করে আল্লাহ নাম গুণাবলী সবগুলি অস্বীকার এবং সে যাবেন যে সৃষ্টি হচ্ছে মজবুর নিরুপায় পাথরের মতন ইত্যাদি যাই হোক এখানে আলোচনা শেষ হচ্ছে আল্লাহ রবাদেরকে দিন সম্পর্কে এবং আল্লাহ রবুল্লা আলমিন সবসময় আমাদেরকে দিনের ওপর রাখেন যারা আমাদের মাঝে আছে আল্লাহ তাদেরকে হেদায়ত রাখেন যারা হেদায়তের উপর রয়েছে তাদেরকে হেদায়ত আরো অটল রাখেন যারা হেদায়ত থেকে বিভ্রান্ত হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত ন করেন প্রতিটি মানুষ করে আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের যারাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের উপর রহমান করেন رب ارحمهما كما ربياي صغيرا رب ارحمهما كما ربياي صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تعذب الظالمين الا تبارح صلى الله وسلم على نبينا محمد وعلى اله